আলহামদুলিল্লাহ রবীন্নত আলা আমি যখন এক আয়াতের জায়গায় আরেক আয়াত বদল করে দেয় পাল্টে দেয় আর আল্লাহ তালা ভালো করে জানেন তিনি কোন আয়াত তার করছেন তখন তারা বলে বসে ইনামা আন্তর হে নবী তুমি তো একজন নিজে রচনাকারী নিজে তুমি কিছু একটা বানিয়ে ফেলো আর বলো যে এখন ওহিনাজিল হলো বল আক্তার আলমুন বরং সত্যি কথা হচ্ছে এরা আসলে কিছুই জানে না জানতে চায় না শিখতে চায় না বুঝতে চায় না এখন কোরআন কি আয়াতের বদল হয় পরিবর্তন হয় এই কথা অন্য ভাবে এসেছে মা নান আয়াতিনের কথা কোরআন এসেছে নাস এবং মানসুখ একটা বিষয় আপনারা শুনেছেন হলুমুল কোরআনের মধ্যে কিছু আয়াতকে আল্লাহ রহিত করেছেন আয়াতের মধ্যে বদল হয়েছে মদেরটা তিনবারে তিনটি আয়াতে আসলো আগেটা বললেন আল্লাহ তালসী করা কখন নিশা কেটে যাবে নামাজ রক্তের সঙ্গে প্লান প্রোগ্রাম করে খাও তাই না প্রথমে আসলো পরে কি আসলো যে এই জিনিসটা আসলে বেশি ভালো না অসুবিধা কাজ না এটা ইসমন কাবির মদ জুয়া এর মধ্যে সামান্য কিছু ফায়দা থাকলেও এর মধ্যে ক্ষতি গুণা অনেক বেশি এর গুনার পরিমাণ ক্ষতির পরিমাণ সামান্য ফায়দা হয় যে কি ফাইদা হয় কারো কারো ব্যবসা বাণিজ্য লাভ হয় কিছু কারো চাকরি হয় মদের ফ্যাক্টরিতে মদের দোকানে তারপরে জুয়ার খেলার আসলে যারা তারা কিছু লোকের এমপ্লয়মেন্ট হয় ইত্যাদি কিন্তু এগুলোর ক্ষতি এত বেশি যে ফায়দা আছে ফায়দার জন্য ক্ষতি অনেক বেশি তাহলে এখনো হারাম হলো না দুই নম্বর তারপরে আরেকটা আসছে আগে তাকে রদ করার জন্য এখন কি বললো এগুলা শয়তানের কাজ একদম সম্পূর্ণভাবে পরিহার করো একদম বর্জন করো একদম কমপ্লিট হারাম হয়ে গেল তো এই যে কোরআন শরীফ এইভাবে করে আবার রমাদানের ব্যাপারে এসেছে যে রমাদানের মধ্যে ইফতার করা হয়ে গেলে বা ঘুমিয়ে গেলে একবার এশার পরে আগে ঘুমিয়ে পড়লে এশার পরে কিছু খাওয়া যাবে না স্ত্রী মিলাম কিছু করা যাবে না শেডি এখনো বাকি থাকলেও কি সেটাকে আল্লাহ তারা পরে রদ করে দিলেন্লাহাম রাফাত ইলা এখন তোমাদের স্ত্রীর সঙ্গে রাত্রে সম্পর্ক স্থাপন করা হালাল করে দেওয়া হয়েছে চাই ঘুমাই চা না ঘুমাও সেহের আগ পর্যন্ত এটা চালু হয়ে গেল এলাউড হয়ে গেল এইভাবে আল্লাহ তালা পরিবর্তন করেছেন হুকুমের মধ্যে আল্লাহ তালা এটা করেছেন কেন প্রশ্ন আসে আল্লাহ তালা হাকিম তিনি জ্ঞানী মানুষকে একটা জিনিস অভ্যস্ত করার জন্য একটু সময় লাগে এর মধ্যে মাসলা হাত আছে ট্রেনিং আছে আল্লাহ তালা যিনি সরিয়া এবং এগুলোর হাকিকত বুঝেন মানুষের মন মানসিকতার সাইকোলজি বুঝেন সে আল্লাহ তালা এটা করেছেন তো এখন পুরোটাই কিন্তু আয়াতে আবার এখনো বাকি আছে আসবে পরবর্তী পর্যায়ে ইনশাল আহ তো এরকম কিছু এক্সাম্পল পেলাম তো এগুলো যখন কিছু ঘটেছে কিছু আয়াতকে কে আল্লাহ হুকুমকে রদ্বাদ করে দিয়েছেন আরেকটা নাজির করেছেন আগেরটা রোহিত হয়ে গেছে তখন তারা বলে এটা কি সে নিজে বানায় দেখো আল্লাহ নাজ আল্লাহর কাছ থেকে এসেছে মিথ্যা ক্লেম করে মুফতর তো আল্লাহ তারা নিজেই জবাব দিচ্ছেন এরা আসলে এদের মেজরিটি কিছু বোঝার চেষ্টাই করে না তা আপনি বলে দিন জবাব দেন হে নবী আর এই আল্লাহর কাছ থেকে নিয়ে নবী মোহাম্মদ সালকে পৌঁছিয়ে দেন তিনি তার কাছে নাজির করেন আল্লাহর পক্ষ থেকে এটা তো ওনার বানানো নয় কত বড় কথাকে তোমরা মিথ্যা কথা বানিয়ে দিচ্ছ একজনে এক কাজ না আপনি তার পিছনে বলেন তুমি কাজ করো তো আল্লাহ নবী সালাম নিজে কথা কোনদিন বলেন নাই আর তাকে বলছে তিনি মিথ্যা কথা বলছেন আর কত কিছু যে আল্লাহর পক্ষ থেকে দাবি করতেছেন নিজে নবী হয়ে নিজে ওই আবিষ্কার করে আর বলেন আল্লাহ নাজরুল করেছেন এত বড় জালিয়াতি অভিযোগ ওনার বিরুদ্ধে দেওয়া হলো তো আল্লাহ তালা আবার বলেন নিজেই একটু জবাব দিচ্ছেন পরের অংশে বলছেন আল্লাহ সব নাজির করে দিলেন না কেন মুসা আলাহিসামের মতো কিতাবের মতো তাও রাতের মতো একটু নাজির হয় আবার একটু থামে আবার একটা চেঞ্জ হলো আর আসলো এরকম কেন হয় লেতাল্লা আমানু তারা ইমানদার তাদেরকে যেন সাবেত করা যায় তাদেরকে যেন বিপদে আপদে এবং পরিস্থিতি কঠিন হয়ে গেলে কোন আয়টা দিয়ে তাদেরকে তখন সান্ত্বনা হবে তাদেরকে আল্লাহর কাছে ভরসা পাওয়ার জন্য আবার কিছু নসিহত আনতে হবে সময় মতো ফিট করার জন্য আল্লাহতালা এইভাবে করে ওহিগুলা নাজিল করেন টাইম টু টাইম একসঙ্গে দিয়ে দেননি যে লেস্যতা আল্লাহ দিন আনু ইমানদারকে সাবেদ করবেন মজবুত করে দেবেন তাদের ইমানের উপর থাকার জন্য হুদা এবং নতুন করে ফ্রেশ আয়াত নাজিল হচ্ছে তারা আগ্রহ করে শুনছে এখন কি আয়াত নাজিল হলো এই যে তারা ক্রমান্বিশ বছরে আল্লাহর কাছ থেকে ফ্রেশ ফ্রেশ একদম গদ্দন তরইয় ফ্রেশ আল্লাহর কাছ থেকে ওয়াহি পেয়েছেন ওনারা ওনাদের কাছে এটা একটা বিশাল ব্যাপার ছিল না যে হঠাৎ করে এখন একটা আয়াত নাজিল হয়ে গেছে সাহাবিরা দেখতে পাচ্ছেন কি আয়াত নাজিল হয়েছে এই আয়াত নাজিল হয়েছে এরকম করে করে দেখতে পাচ্ছেন এই সুরাটা নাজিল হলো এখন একদম এক একবার এক এক জায়গা যখন নাজিল হয় নতুন এক এক জিনিস আল্লাহ থেকে ফ্রেশ এসেছে এটা ওনাদের ইমান বাড়ার জন্য অনেক ভূমিকা রেখেছে এই হেকমত এর মধ্যে রয়েছে হৃদায়ত রয়েছে অবশ্য আলী মুসলিম এবং মুসলিমদের জন্য এখানে অনেক সুসংবাদ রয়েছে কোরআন শরীফে যখন এত কষ্ট দিয়েছিল কাফেররা আল্লাহ তালা বারে বারে বলতে অবশ্যই সোবির তারপরে জান্নাতের কি সুসংবাদ বারে বারে মনে করিয়ে দিচ্ছেন নতুন করে আবার ওহিনাজিল হল তাদের দুঃখ মুসিবতার সময় আরেকটি আয়াত আল্লাহ নাজিল করে দিলেন সরাসরি আল্লাহ তালা কাছ থেকে আসতে সে কি মনে করেন অনেক বড় আন্তরিকভাবে মনের দিক থেকে মনোবল পাওয়ার জন্য এটা দরকার ছিল ওইটা এই কথা অন্য আয়তে আবার আসবে কেন আল্লাহ তালা কোরআন কি সঙ্গে পুরোটা নাজিল করেননি বারে বারে একটু একটু করে কেন এসেছে আরো তারা অপপ্রচার করত যে আল্লাহ বলে আমি ভালো করে জানি তারা বলে তাকে একটা আবার তিনি নিজেও সব সাজাইতে পারেন না আরেকজনে তাকেই সাজিয়ে দেয় ঠিক করে দেয় এই এক এক সময় এক এক অভিযোগ দিয়েছে কোনো কোনো রেওয়ায় আসছে যে আর রুমি নামে একটা ছিল যে রোম থেকে তুরস্ক থেকে আসা আহলে কিতাবের লোক তার কাছে নাকি নবী করিব সাল মাঝে দেখা করতেন সেই তার সম্পর্কে জিজ্ঞেস করতেন তাদের খোঁজ খবর নিতেন বা তাকে দাওয়াত দিতেন তো এরকম কয়েকবার যাওয়া আসা করছেন তার কাছে তারা বলে এই দেখো ওর কাছে গিয়ে শিখে আসে তো আল্লাহ তালা বলেন কার সঙ্গে কি তুলনা করে দেখো তো আমি জানি হ্যাঁ নবী আপনার অনেক কষ্ট এই কথা শুনতে সত্যি যে যে কাজ করে না তাকে যখন সেই কাজের অভিযোগ যায় তার যে কি কষ্ট হয় প্রকাশ করার মত না জানি তারা বলে যে এই লোকটাকে একটা বাসার মানে কি মানুষ একটা মানুষ তাকে তালিম দেয় শিখায় ই করে অনেক জাতীয় কথা আর সেইগুলো বলে ওয়াহিদিন আর তারা যার রেফারেন্স আপনাকে দেয় যাবর আর রুমি কোন কোন রে আয়তে আসে তার নাম ছিল ইয়ীশ কোন কোনো রে আছে তার নাম ছিল বালআ এরা সবগুলে অনরব ছিল তারা অন্য জায়গা থেকে মক্কায় সেটেল হয়ে তারা ছিল বলে যে তিনি ওদের কাছে গিয়ে এরা অনেকে খ্রিস্টান ছিল তাদের কাছ থেকে আগের নবীদের কাহিনী টাহিনী শুনে টুনে এসে বিভিন্ন কাহিনী বানায় আর শিখে তো আল্লাহ বলেন যে তাদের যে ভাষা যাদের ব্যাপারে অভিযোগ করেছে অমুকের কাছ থেকে শিখেছে এই লোকগুলো তো আরবি ভাষা ভাষী না তারা অন তারা মক্কায় আসে দিন থাকছে আর সেটা অন আরবে একটা বসে এই অন্য দেশ থেকে এসে সেটা কি এত সুন্দর নেটারেচার তৈরি করছে কোন যুক্তিতে ধরে এগুলো তো আল্লাহ তালা বলছেন এদের প্রতি আল্লা তাদেরকে কোনোদিন হেদায়ত দেবেন না যারা দুশ্মনি করেই যাবে মিস করবে তাদের ভাগ্যে হেদায়ত জুড়লো না আল্লাহম আজাবুল আলিম আর তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি বরঞ্চ মিথ্যা আরোপ করে তো ওই ওরাই যারা ইমান আনে না আল্লাহর আয়াতের প্রতি তাদের কথা তাই তো মিথ্যা আল্লাহ নবীর কোন কথাই মিথ্যা নয় বা উল্লা কাহমুল মিথ্যাবাদী যদি হয় এরাই মিথ্যাবাদী আল্লাহ নবী সত্যবাদী কারণ রসুল তাদের মধ্যে ছিলেন তিনি ছিলেন এবং তাদের মধ্যে আমলি জিন্দিগিতে আচার ব্যবহারে আখলাক কিছু দিক থেকে উত্তম মানুষটা কে ছিলেন ওই সমাজে রসুল এইগুলো তারা দুই চোখে তাদের সামনে তিনি আছেন ইমান করেছে সমাজে বিশ্বস্ত আল আমিন আছেন আমানদার বিশ্বস্ত তিনি কে মোহাম্মদ সাল্লা আমান্দার কেউ টাকা পয়সা কিছু আমানত রাখতে হলে কার কাছে রাখতে হবে এই বিশ্বস্ত মোহাম্মদের কাছেই রাখতে হবে আর তাকে শুধু তারা ফেললো যে এখন কোরআন নাজির হয়েছে দেখি আবু সুফিয়ানকে ডাকা হলো যে আরবের কে আসে ধরে নিয়ে আসো আরবের বাণিজ্য কা যখন আবু সুফিয়ান তার সঙ্গী সাথী সহকারে কতগুলো পার্শ্ব করলো না এই তোমাদের যে নবী নামে এক লোক দাবি করেছে তার ব্যাপারে জিজ্ঞেস করবে কোন সময় পেয়েছ আবু সুফিয়ান বলে যে তা পাইনি তো আবু সুফিয়ান সুযোগ নিল না কেন মিথ্যের কথা তো বলেই এটা বললো না কেন কারণ কি সে বলে যে বলতে চাইছিলাম যে মিথ্যা কথা অনেক বলে কিন্তু এই জন্য বলি নাই আমার সঙ্গে যেগুলো আছে সঙ্গী সাথী আমি তো আর আমাদের জমানার লিডাররা কেমন মিথ্যা কথা বলে আবু সুবেন এ সাক্ষী দিল যে সে মিথ্যা কথা বলে নাই তো তখন হেরেস বলে আচ্ছা সে তোমাদের দুনিয়ার ব্যবসায় বিষয় কোনো মিথ্যা কথা বললো না কারো কোনো বিষয়ে মখলুকের বিষয়ে মানুষের সঙ্গে মিথ্যা কথা বললো না এখন যদি আল্লাহ আল্লাহ নাজির কারণে সে বলবে আল্লাহ নাজির করেছে এটা তো অসম্ভব এটা তো যুক্তিতে ধরে না তাহলে আরবদের কাছে মক্কার কাছে প্রমাণিত হয়ে গেছে তিনি কখনো মিথ্যা কথা বলেন না ওহির কথাটাও মিথ্যা নয় এখন আসলে আরেকটি ঘটনা মক্কা থেকে যারা হিজত করে চলে গেছেন তারা তো গিয়েছেন যারা যেতে পারেননি অথবা তখনও হিজত করা শুরু হয়নি এরকম অনেকেই তারা চর্চার করেছে নির্যাতন করেছে তাই না এরকম কিছু লোকেরা নির্যাতনের শিকার হয়ে বাধ্য হয়েছে মুখ দিয়ে কিছু কুফুরি কালাম বের করতে তাদের অত্যাচার থেকে বাঁচার জন্য এখন রিমান্ডে ধরে এমন পিটা দেয় হয়তো নির্দোষ লোককে পিটা দেওয়া শুরু করেছিল। পিটা দে তুই এই কাজ করেছিস বল না বললে এমন পিটা দিব পিঠে দিবি তুই ডান শেষ এখন পিঠা থেকে বাসা যেন বলে আমি বলে দেবো কি কি করছি সব বলে দেব করে না এরকম এইরকম কিছু ঘটনা হলো কোন কোনো মুসলিম কি এমন পিটানি দিল তারা যতক্ষণ না নবী মোহাম্মদ সাল্লাম ব্যাপারে কুচ্ছা খারাপ কিছু মন্তব্য এবং ওনার ব্যাপারে ওগুলা না করবে ততক্ষণ তাকে পিটানো বন্ধ করবে না এরকম ঘটনা হয়েছে কোন কথা বললো কাজ করলো তার খুব কঠিন অবস্থা হবে তবে ইল্লা মান উকরে তবে কাউকে যদি জবরদস্তি বাধ্য করা হয় এমন একটা পরিস্থিতি দিকে ঠেলে দেওয়া হয় অকাল বহুমত অন্তরে ইমানটা পরিপূর্ণ ইতমিনানের সাথে আছে এইরকম অবস্থায় যদি কোনো ব্যথাকে বলতে বাধ্য করা হয় তাহলে আল্লাহ আল্লাহতালা তার প্রতি কোন তাকে অন্যায়কারী হিসাবে সাব্যস্ত করবেন না তাকে মোরতাদ মানে করবেন না তাকে আল্লাহ পাকড়াও করবেন না কারণ সে ইমানকে বুঝতে পেরেছে কিন্তু তার উল্টা ওলা কিমান সারা হাবিল কফ সদরা কিন্তু যে ব্যক্তি ইমান আনার পরে আবার কুফুরির দিকে বলল যে না নবী মোহাম্মদ আগে বিশ্বাস করেছিলাম একই রাত্রে কেমনি আবার চলে গেলো আল্লাহর সঙ্গে কথা বলে ফিলিস্তিন দিকে আবার ঘুরে আসলো এখন তো আর বিশ্বাস করা যায় না এ মরতাদ হয়ে গিয়েছে এইরকম কিছু হয়েছে যারা মান যার অন্তরটা কুফরীর সঙ্গে দিলটা খুলেই গেল দিল খুলে কুফরিকে গ্রহণ করে ফেললো তাদের জন্য শাস্তি আছে তাদের জন্য কঠিন শাস্তি এক নম্বরে অভিসাব দুই নম্বরে কঠিন শাস্তি তিন নম্বরে হায়াত আখরা তাদের খাসলতে না আসলো তাকে বর্জন করবে রাজত্ব হারাবে তারপরে চার নম্বরে আল্লাহ তারা তাদেরকে বললেন আর কাফের কম এভাবে জেনে শুনে ইসলামের ব্যাপারে যখন তারা অন্যায় মন্তব্য করল ইমাম কবুর পরে মোরতাদ হয়ে গেল আল্লাহ তাদেরকে এই কৌমি কফিরকে হেদায়ত দেবেন না পাঁচ নম্বরে আল্লাহরহীম এই লোকগুলোর প্রতি আল্লাহ মোহর লাগিয়ে দিবেন তাদের অন্তরে সিল মোহর গমরাহী করার জন্য এবং তাদের কানে তাদের চোখে আর কোনদিন তাদের তওবা করার দেখে শিক্ষা নেওয়ার সুযোগ আর হবে না তারপরে ছয় নম্বরে বা উলাহ ইকাহ এরা হলো সত্যিকার রাফেল সত্যিকার অমনোযোগী সত্যিকার যারা অসচেতন তাদের চেতনা থাকল না তারপরে সাত নম্বর শাস্তি তাদের ফিল কোন সন্দেহ নেই নিশ্চয়ই তারা আখেরাতে অত্যন্ত মহা ক্ষতিগ্রস্ত হবে তাদের তারা সর্বহারা হয়ে যাবে তারা এবার মোরতাদ হয়ে যায় ইসলামে এসে পড়ে তাদের ব্যাপারে আল্লা তালা এক শাস্তির কথা বললেন কিন্তু আম্মার এমনি ইয়াসের ঘটনা যে তিনি যে বলেছিলেন কুফুরি কালাম নবী মোহাম্মদ খারাপ মন্তব্য না করা পর্যন্ত তারা তাকে মারপিট থেকে রেহাই দেয়নি ওনার ব্যাপারে কমপ্লেন আসলো যে যেটা হয়েছে যে আমরা দেখ শুনতে পেয়েছি আম্মার তো অনেক অন্যায় কথা বলেছেন নবী করি ইম সাল্লা আসলাম কাছে তিনি বললেন যে না তার অন্তর ঠিক আছে তোমরা যতই বলো না কেন আমার মনে হচ্ছে আম্মার দিন থেকে সরে যায়নি পরে যখন আম্মারকে শাস্তি তাস্তি দিয়ে কিছু অন্যায় কথা বলার পরে ছেড়ে দিল উনি খুব কাঁদতে কানতে নবী কাছে চলে আসলেন এসে বললেন আমাকে তারা এমন আদাব দিল যে আমি এমন কিছু কথা বলতে বাধ্য হয়েছি আপনার এগিয়ে এসছে আপনার ব্যাপারে খারাপ মন্তব্য করা না করা তারা আমাকে আমি সহ্য করতে পারছিলাম পারছিলাম না এত অত্যাচার নির্যাতন করছিল এটার কারণে আমি এখন কি অবস্থা আমার কি ইমান আছে আমি কি সব হারালাম দুনিয়া আসেরা আমার কি উপায় হবে তখন তিনি বললেন অন্তরের ফেতাজ তখন কেমন ছিল বলতো ইমানের অবস্থা কেমন ছিল কলমা ইনাম ইমান ইমান দিয়ে আমার অন্তরটা যারা চল পরিপূর্ণ ইতমিনানের সাথে ছিল আমার অন্তরে একটু কোনো কমতি ছিল না নবী করিম সাল স্বীকৃতি দিয়ে বললেন ইন আদু ফাউদ, তারা যদি আবার তোমাকে ধরে নিয়ে যায় আবার এরকম অন্যায় ভাবে পিটাতে থাকে তুমি সহ্য করতে পারো না আর তোমাকে তখন এরকম কিছু কুপুরি কালাম উচ্চারণ করলে যদি ছেড়ে যায় অন্তর ঠিক আছে তুমি এটা বলতে পারবা করতে আল্লাহ তালা তোমাকে এটা অ্যালাউ করেছেন এইটা বলার পরে এখন এই যে তিনি অ্যালাউ করলেন এটাকে বলা হয় শরীয়তে রোখ শাক যারা ওসুলে ফেরতে পড়েছেন একটা রকসা একটা আজিমা রকসা হলো যে আপনি গুনার কাজ না করা পর্যন্ত আপনার বড় বিপদ চলে আসবে জীবন খতরা হয়ে দিতে পারে তাহলে এই গুনার কাজটা করলে আল্লাহ আপনাকে গুণা হিসাব শাস্তি দেবেন না আল্লাহ তাহলে আপনাকে ক্ষমা করে দিবেন অ্যালাউ করে দিয়েছেন জীবন বাঁচানোর জন্য অ্যালাউ করে দিয়েছেন কিন্তু কেউ যদি ইসলামের কারণে তার উপর অত্যাচার করে কিন্তু বলে আমি কখনোই কুফুরীর সঙ্গে কম্প্রোমাইজ করব না মিথ্যা কথা বলবো না অন্যায় কথা বলবো না যার করলে আমি জান আমার চলে যায় চলে যাক আল্লাহ রাস্তায় তাহলে এটা আরো সম্মানিত হওয়ার কাহিনী এটাকে বলা হয় আজিমা শরীরতে দুটো জিনিস আলাদা আছে রকসা এন্ড আজিমা রক্সার তুলনায় আজিমাত তলার সবের পরিমাণ অনেক বেশি হবে তো এখন আমি রোক্সাতের এক্সাম্পল পেয়েছি আমার ইয়াসের অনেক আছে বলেন তো দেখি আজিমাতের এক্সাম্পল পাওয়া যায় একজন মক্কায় কার কাছে ওনাকে যখন তারা এরকম নির্যাতন করছে মারতে পিটতে পিটতে ওনাকে উঁচের রসির সঙ্গে ওনার পাও বেঁধে দিয়ে সারা মক্কর অলিতে গলিতে হেঁটিয়ে পরে মরুভূমির তপ্ত বালুর উপরে রেখে দিয়ে সয়াই ওনার বুক রে পাথর চাপা দিল যেন কাছি না হতে পারে নিচের গরম বালি ওনার পিঠের মধ্যে পিঠকে জ্বালিয়ে ফেলল ওকে আর বলে যে তোমাকে এখন আমরা একটু খুলে দেব ছেড়ে দিব যদি শুধু তুমি আমাদের এই কুফরি কালামকে বিশ্বাস করা আমাদের মাহুদুলো কে মেনে নাও মোহাম্মদের এক তৌহদকে ছেড়ে দাও তাহলে তোমাকে এখনই মুক্তি দেব আর তিনি বলেন আহাদ আহাদ মাহবুদ তো একজন এক মাহবুদ ছাড়া নাই তারপরে আরো বলতেন আল্লাহ এই আজই মত দেখিয়েছেন বেলাল রাধিয়াল আনহর মাধ্যমে এরপরে ইতিহাসে দেখা যায় হাবিবাইদাল আনহ Al কাজাদ যখন মিথ্যা নবুয়তের দাবি করে আসলো সেখানে সে পেয়ে গেলো এই সাহাবি হাবিবেন আনুকে তাকে নির্যাতন করা শুরু করে দিল তারপরে বলল আতাসু আনা মোহাম্মদ রসুল উল্লাহ তুমি কি এখনো সাক্ষী দাও যে মোহাম্মদ আল্লাহ রসুল ভাই নাম অবশ্যই হ্যাঁ ভাইয় সাদু আন্নি রাসুল উল্লাহ আর এটা সাক্ষী দাও কিনা আমিও আল্লাহর রসুল এই জালিম মুসাইল আল কেদ্রাব সে দাবি করেছিল কি সে মিথ্যা নবী হয়ে নবুয় দাবি করব ভাগাভাগি করব। তাহলে আমাদের মধ্যে কম্প্রোমাইজ হয়ে যাবে আর কোন অসুবিধা কোনো জুতর হবে তবে না সে এই সাহাবির কাছে চাইল এটা স্বীকার করতে তখন এটা শোনার পরে সাহাবি বললেন কি বলো ঢুকছে না কিছু কিছু ঢুকছে না কানে কাটলো কান কাটলো হাত কাটলো পাউ কাটলো ওনার আহু এরা বান এরাবান আহু আলা আলী কিন্তু ওনা থেকে মুখ থেকে বের করতে পারিনি যে তুমিও আল্লাহ রসুল নাউজুবিল্লা বের করতে পারিনি এইভাবে একটা একা করে অঙ্গ কাটতে কাটতে তিনি দুনিয়া থেকে চলে গিয়েছেন তহিদের উপরে এটা হলো আজিমাতের একটা এক্সাম্পল এখন কোন কোনো সময় আবার আজিমতের পাশাপাশি রোকসত কনসিডারেবল হতে পারে যদি ইসলামের মাসরাহা বেশি হয় সে ব্যাপারে চমৎকার একটা ঘটনা আছে যে কোনো কোনো সময় সবসময় আজিমতের স্বভাব বেশি কিন্তু দেখতে হবে ইসলামের পক্ষে যদি রক্তসাতের স্বভাবটা বেশি হয়ে যায় নবী করিম সালাম এমনিতে রোমান সম্রাটের কাছে পাঠিয়েছিলেন চিঠি নিয়ে কিন্তু পরের ঘটনা অমর রাহ জামানায় ওনারা রোমান সম্রাট সাম্রাজ্যের সঙ্গে যুদ্ধ হচ্ছিল পুরো রোমান সম্রাট বিজয় হইতে আরো পরে সময় গিয়েছে তার আগে ওনারা যখন সীমান্তে আসেন মাঝে মাঝে ওদের সঙ্গে যুদ্ধ হচ্ছে হঠাৎ করে উনি অ্যারেস্টেড হয়ে গেলেন সাহাবি আব্দুল হাসা আনহু এবং ওনার সঙ্গে বেশ কিছু সংখ্যক সাহাবি গুড নাম্বার অ্যারেস্টেড হয়ে গেলেন তাদেরকে ধরে নিয়ে গেল এবং ওনাদের লিডারকে কে বাইর করলো যে আবদুল্লাহিনে হদাহা হচ্ছেন হদাহ তাদের লিডার কমান্ডার ওই গ্রুপটা তখন রোমান বাদশাহ ওনাকে ডেকে নিয়ে আসলো এসে ওনাকে তার সিংহাসনের সামনে বসিয়ে বলল কাফি মুলকি বললি তোমাকে আমি একটা চমৎকার অফার দিচ্ছি তুমি যদি আমার খ্রিস্টান ধর্ম গ্রহণ করো তাহলে আমার সাম্রাজ্যের অংশীদার তোমাকে বানিয়ে দেব এবং আমার মেয়ের সঙ্গে তোমার বিবাহের ব্যবস্থা করে দেব বুঝতে পেরেছেন লবণীয় অফার দিয়ে বসলো তখন তিনি কি জবাব দিলেন মা ও আরব তুমি এতটুকুন শুধু নয় তুমি তোমার সাম্রাজ্যের অংশীদার দূরের কথা তোমার সমস্ত সাম্রাজ্য যত তোমার খাজানা আছে সবগুলো এবং গোটা আরব পুরো আরব সমাজের সবকিছু যদি আমাকে তুমি দেওয়ার জন্য চুক্তিবদ্ধ হও আর দিনে মোহাম্মদ যে কখনো সেটা হবে না এই দুশা তুমি করোনা ফাঁকু আল্লাহ ইন আক্তলে তোমাকে আমি হত্যা করব এখনই ফাঁকু আল্লাহ আন তব হত্যা করতে চালু করবে কিন্তু আমি একটু কম্প্রোমাইজ করব না এই দিনের ব্যাপারে ফাহুমের ফাসুলে এখন অর্ডার করা হলো তার জন্য শুলির ব্যবস্থা করা শুলি ধরে নিয়ে আসা শুলি লটকাবে যেখানে সেটা নিয়ে আসা হলো এরপরে ওনার সামনে পেছনে এসে যারা ওনাকে ধরে নিয়ে বসাবে শুলির মধ্যে নিক্ষেপ করবে বা উঠিয়ে দেবে তাদেরকে নিয়ে আসা হলো তারা সামনে পেশনে এসে ওনাকে ধরাধরি করছেন যে কিভাবে নিয়ে যাবেন সেখানে তারপরে আবার সে অফার করলো যে দেখো শুলিতে নেওয়ার আগে এখনো তোমার শুধু গাছে তুমি নাসরানিয়া খ্রিস্ট ধর্ম কবুল করে ফলে ইসলাম ছেড়ে দাও তাহলে তোমাকে ওখানে উঠিয়েছে কিন্তু এখনো শুলিতে শুলিটা ঢুকানো হয়নি ওনাকে ধরে নিয়ে সেই জায়গায় রাখা হলো এভাবে পজিশনে নেওয়া হয়েছে বলে যে থাম এখন আবার তাকে অফার দিই অফার দেওয়ার পরে তিনি একই কথা বললেন যে না আমি কিছুতে এটা হবে না তিনি অস্বীকার করলেন বলে যে ঠিক আছে এক কাজ করা নামিয়ে নিয়ে আসো এখানে সে এখনো আবার আরেক চেষ্টা করবে আরেক সন্ধি তারপরে বলল যে মনে করেন যে অনেক জয়াপত করার জন্য পঞ্চাশ জনের খাবার পাক করানো হয় বড় রয়াল দেখছি এইটাকে নিয়ে আসতে বললো বললো যে এর ভিতরে অনেক তেল দিয়ে তেল গরম করতে থাকো তেল ফুটাতে থাকো তেল ফুটানো হলো তারপরে ওইখানে বলো যে এই তার সঙ্গী কোনে একটা বন্দিকে নিয়ে আস ফুটন্ত তালের মধ্যে ওই বন্দিকে ছেড়ে দিল ক্ষণিকের মধ্যেই এই ফুটন্ত তালের মধ্যে একটা মানুষকে ছেড়ে দিলে কি হয় হাড্ডি গুলো বেরিয়ে গেলো গোস্ত নিচে চলে গেলো আবদুল হতাফিকে দেখানো হলো তারপরে বলল যে দেখো তোমাকে কিন্তু আমি এখন এই কাজ করব। এখনো তোমার সুযোগ আছে তুমি খ্রিস্ট ধর্ম গ্রহণ করলেন এত গরম করা হয়েছে আশেপাশে কোনো মানুষও যেতে পারবে না যে বাষ্প আসছে চর্কিতে উঠানো হয়েছে উঠে পাতিলের কাছে নিয়ে যাওয়া হয়েছে ফেলে দেওয়া হবে ওই সময় তিনি কানতে থাকলেন ওনা কান্না দেখে তখন বাদশাহ মনে করলেন যে এবারে তার মোটামুটি ভয় কিছু পেয়েছে বলে রাখা রাখো ফেলে দিও কি ব্যাপার কাঁদলে কেন তুমি কি মুক্তি চাও মেনে বলে যে ইনামা বা কি তু লে আনা নফসি ইন্নামা হিয়া নোয়া হেদাহুল্লা আমি এই জন্য কাঁদলাম যে আমাকে তো আল্লাহ একটি মাত্র এই রুখ দিয়েছেন এই রুখটা একটু পরে যদি এখানে ফেলে দেওয়া হয় আল্লাহ রাস্তায় এটা এই অল্প শেষ হয়ে যাবে আদা বা ফিল্লা আমার মনে চাচ্ছিল যে আল্লাহ এত সকাল আল্লাহর রাস্তায় আমার এই যে কষ্ট হবে নিমিশে শেষ হয়ে যাবে অল্প সময়ে শেষ হয়ে যাবে এটা আমার কাছে মানে খুব অল্প পাবনা মনে হচ্ছিল আমার মনে হচ্ছে আমার লোমকূপ অনুযায়ী শরীরে এতগুলো রুহ থাকতো আর এত সময় আমি কষ্ট পেতাম তাহলে আল্লাহর কাছে আল্লাহ হয়ে যেত ওখানে ফেলে দিলে তো দুই তিন মিনিটে আমি শাস হয়ে যাবো আর থাকলো না আমি তো চাচ্ছিলাম যে আমার উপরে দিয়ে যদি আরো কষ্ট যেত আমার আল্লাহর কাছে আমি কি পরিমাণ নিয়ে যেতে পারতাম এখন তারপরেও সে তখন তাকে হত্যা করল না এখন তাকে ধরে নিয়ে অন্য রে আঁচে আসে বলে যে তাকে এবার নিয়ে জেলে ঢুকাও জেলে ঢুকিয়ে তাকে খানা পানি কিছুই দেওয়া যাবে না বেশ কয়েকদিন খাবারও দিল না পানিও দিল না এরপরে তার ওনার কাছে পাঠিয়ে দিলেন এবার লাখাম এবং খেঞ্জির লাখামন খেঞ্জির আর খামর মদ আর শুকুরে গোস্ত পাঠিয়ে দিলেন শুকরের গোস্ত খাবে আর পানির পরিবর্তে মদ খাবে এখন তো তার যান বাঁচানো হয়ে গেছে ফালাম এই মদ টাচ করলেন না আর শুকুরের গোষ্ঠ টাচ করলেন না কিন্তু ওনার জন্য কিন্তু এখন খাওয়া কি আছে যায় আছে খাওয়া যায়েজ আছে যান বাঁচানোর জন্য অল্প পরিমাণ খেতে পারবে এবং পেপাসায় কণ্ঠ শুকিয়ে গেলে একটুখানি মদও খেতে পারবেন এইটা এই অবস্থায় জায়েজ আছে বলেছেন হারাম জিনিস কেউ যদি একটু খেয়ে নেয় এর সে আল্লাহ তার কোন গুণা ধরবেন না কারণ যান তার জন্য দরকার হয়ে গেছে কিন্তু তারপরেও তিনি খেলেন না আল্লাহ রাসা মরে গেলে মরেই যাব। হারাম তাজ করব না এই আজই মতের লক্ষণ তাই না রক্তাতের দিকে গেলেন তারপরে আহ খবর নিল যে না এই অবস্থাতেও খেলো না পানিজ্ঞেস করলেন কি তুমি খেলা না কেন তোমার তো এখন যান বাঁচানো তো জায়গা আছে হুল্লালি এটা ঠিক যে আমার জন্য খাওয়া হালাল হয়ে গেছে যান বাঁচানোর জন্য এটা আমি মশালা জানি ওকে কারণ সে তো খ্রিস্ট ধর্ম বললে কিছু কিছু তো ওদের মধ্যে এরকম আছে এটা আমার মাসাল জানা আছে কিন্তু আমি হারাম খেয়ে তোমাকে সুখ দেব না তুমি এনজয় করবা এবার তো হারাম খেতে বাধ্য হলি আর তোমার মনে মানে সুখ পাবা তুমি এটাকে এনজয় করবা নইল নট এলাও ইট টু হ্যাপেন টু ইউ ইমানের বল দেখছেন ইমানের তেজ দেখেছেন ফকাল আলহ মালিক এখন বাদশা বলল আর কিছু যখন করবাই না কিছু দাও আমি তোমাকে ছেড়ে দেবো এক্ষুনি কপালে খালি একটা চুমু দাও তাও সে একটু আদায় করবে এবারে উনি কি বলে উনি এবার অনেক চিন্তা করে বললেন অতুতলেক মুসলিমিন তাহলে একটা শর্তে দেব শুধু আমাকে নয় যে কয়েকজন মুসলিম বন্দি আছে সবগুলো ছেড়ে দিবা এই শর্তে আমি দেব আল্লাহ কি হেকমাত দিয়েছেন তাই না তখন বল সেটা আমি কবল করে ফেললাম কারণ সে একটু জিততে চায় আর কি যে একটা পয়েন্টে কোন জায়গায় একটু উইন করি কিনা সবকালি ফেলই করলাম তিনি তখন তার কপালে চুমু দিলেন আর সমস্ত রকসাতের উপর থাকতে চাইনি আর কিছু কিছু সাহাবি হয়তো কেন আপনি কাজ করতে গেছেন তখন আমরা সবাই শহীদ হয়ে যেতাম এরকম হয়তো কে এক্সপ্রেস করেছেন তিনি বলছেন আমি যাই অমর দিল খলিফার কাছে উনি যেটা বলেন সেটাই হবে তো খলিফা অমর আদুকে গিয়ে পুরো ঘটনা বললেন অমর রাজি আলাদা এদিকে আসো তখন তিনি বললেন যে এই আব্দুল্লাবিনা আমার এতগুলো সাহাবিকে বাঁচিয়ে আমার আল্লাহ নব্বী সাহাবিকে বাঁচিয়ে এনেছে সমস্ত মুসলমানের উচিত তার কপালে চুমু দেওয়া এদিকে আসো আমি তোমার কপালে চুমু দেই ফকাব মা ফার আহু মা অমর আদাল আহু তার কপালে চুমু দিলেন এই যে ঘটনা আল্লাহ নবীর এতগুলো সাহাবি আছে এতগুলো মুসলমানের যান যদি বাঁচানো যায় এতটা কোন কম্প্রোমাইজ কনসিডারবল আছে এটা এমন বড় কিছু না এইখানে তিনি শুধু এতগুলো জানকে প্রাণ মুসলমানকে জীবনকে রক্ষা করার জন্য তিনি এই কাজটা শুধু করেছেন রকসাতকে নিয়েছেন তো এইখানে আমরা আর একটা শিখলাম যদি মুসলমানদের জীবনের নিরাপত্তার জন্য কিছু সামান্য এই জাতীয় ছাড় দিতে হয় দিনের কোনো মৌলিক বিষয় নয় তাহলে এটা শরীয়তে কনসিডার করা শুধু একতরফা জজ বা আবেগ না দেখিয়ে মানুষের জীবনকে বাজিয়ে রাখার মতো পরিস্থিতিতে ঠেলে না দেওয়া এটা একটা ইসলামী বড় মৌলিক একটা চিন্তা এই সাহাবের জীবন থেকে আমরা শিক্ষা পেলাম কোন জালিম শাসকের সামনে শুধু ধরে কতগুলো লোককে প্রেজেন্ট করে দিয়ে সবাইকে এক একসঙ্গে শেষ করে দিল এরকম পরিস্থিতির হিসাব নিকাশ না করে ছেড়ে দেওয়া এটা ভালো কোনো ইসলামী চিন্তা হতে পারে না তবে কোন কোনো সময় ইসলামের জন্য সাহায্যের প্রয়োজন হয়ে পড়বে সেটা এই এই চিন্তাগুলো ইতিহাস কোরআন হাজির সিরাতে পাখের ঘটনাগুলো থেকে নিয়ে সমকালীন যারা ইসলামী চিন্তাবিদ থাকবেন আলিম ওলামা থাকবেন তাদেরকে ডিসিশন নিতে হবে এরকম পরিস্থিতিতে লোকদের যান মালিক হেফাজত করা জরুরি না কোন সময় একটু মোকাবেলা করে যদি আল্লাহ তালার নিয়ে সেটার গুরুত্ব দেওয়া হবে পরিস্থিতিকে তারা পর জাতীয় এক্সাম্পলগুলো ইতিহাস থেকে সিরাতে পাক থেকে তাদের জন্য মানে শিক্ষা নিতে সুবিধা হবে তাহলে আমরা এখানে এই সুন্দর একটি ঘটনা থেকে যেটা শিখলাম সেটা আমাদের জন্য একটা আজিমাত রোগসাতের সুন্দর কথা হলো এক্সাম্পল আমরা পেয়ে গেলাম তাহলে এখন আসুন আমরা যে অল্পতেই রোসাতের দিকে চলে যায় শুধু লোকেরা বিভিন্ন কারণে বিভিন্ন সময়ে আমি একটু বাড়ি কিংবা একটু মর্গজে কোন রকমের রোকসাত পাওয়া যায় কিনা আমি চাকরি বাকরি করি কোন রকমে মদের দোকানে একটু কাজটা করা যায় কিনা খালি ইমাম সাহায্য থেকে যে করা যায় কথাটা নেওয়ার জন্য এত চেষ্টা করে মাঝে মধ্যে মানে আমাদেরকে বিপদে ফেলা বা ওলা কেউ কেউ বলেছেন যে একটা লোকে জাহান নামে যাবে গুণার কাজ করে কিন্তু মুফতি বা আলেমের পিটকে জাহার নামে যাওয়ার জন্য ব্রিজ বানাইতে চায় তার পিটের উপরে জাহার নামে যাবে এই জন্য এই সমস্যা বিষয়ে জটিল ফতোয়া আছে এই ফতোয়াগুলো সবাই দেওয়া শুরু করলে মুশকিল আছে এগুলোর ভিতরে অনেক এই জন্য আদাবুল মুফতি মুফতি হওয়ার জন্য ফতুয়া দেওয়ার জন্য বিভিন্ন বিষয়ে অনেক জ্ঞানের দরকার আছে এই সমস্ত ঘটনাগুলো জানার কারণে লেখাপড়া করার পরে আসলে আন্দাজে বলে তারা অসুবিধা নেই এই সমস্ত দেশে হিসাব করা যায় নাকি কোথায় পাবে না তা হালাল থাকলি আল্লাহ আল্লা বাসা এইরকম যদি বলে দেওয়া শুরু করে দেয় এগুলা সাংঘাতিক রিস্কি জিনিস খবরদার তালা বলেছেন পরে পরে আসতে আমরা সেখানে আসব। মক্কায় কিছু লোক তো এরকম নির্যাতনের শিকার হয়ে গেলেন কিন্তু তাদের অন্তরে ইমান থাকার কারণে কুফুরী কালাম বলেছেন কিন্তু কিছু আবার ছিল যে সহজেই কুফুরি দিকে চলে গেলেন আবার ইসান্ত থেকে আবার ওদিকে চলে গেলেন পরে অতপর আপনার রব ওই লোকগুলোকে তারা হিজরত করেছে ফেকনায় পড়ে যাওয়ার পরে আবার রিয়ালাইজ করে তারা আবার ইমানের দিকে এসে হিজরত করে মদিনায় চলে গিয়েছিল অতপর তারা অংশগ্রহণ করেছে পরে মদিনায় গিয়েছে নিশ্চয়ই আপনার রব এত পরে ও তাদের প্রতি ক্ষমাশীল এবং রহম তারা দিন থেকে চলে গিয়েছিল মোরতাদ হয়ে গিয়েছিল আবার ফেরত এসেছে আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করবেন তিনি রাহিম এই সুসংবাদ তিনি দিলেন আর সাবধান করলেন এখনো যারা একটু বিপদে পড়লে বা সুযোগ সুবিধার জন্য হারামের দিকে তাদের ব্যাপারে সেদিন প্রত্যেকটি রুহির আসবে নিজের পক্ষ থেকে বলতে যে তার অবস্থাটা কি ছিল এগুলোকে বলতে হবে সামনে দাঁড়িয়ে আর অত তার আমলগুলো তাকে পরিপূর্ণভাবে দেওয়া হবে যেমন দিনে আমলের ভিতরে থাকলে নেকরি কাজ করলে সেটা তাকে বুঝিয়ে দেওয়া হবে পাবে ঠিকমতো আর যদি গুনার কাজ করে দিন থেকে সরে যায় সুযোগ সুবিধার জন্য জীবন বাঁচানোর জন্য কেমনি শুধুমাত্র নিজেকে বাঁচাবে এইরকম চিন্তা করেছিল সবাইকে সেগুলো বুঝিয়ে দেওয়া হবে আল্লাহ এভাবে করবেন এইরকম আল্লাহর কাছে আসতে হবে কাজে সাবধান তোমরা কোন হালাতে আসা কোন অবস্থায় আসা চট করে হারামের দিকে চলে যাবে চট করে নিজের সুযোগ সুবিধা রাখার জন্য একটা জায়জ করার ব্যবস্থা করে ফেলবে এইরকম করতে সাবধান শরীয়তের বিষয়ে দিনের বিষয়ে একটু সবর করা লাগবে দিনের পরে চলতে হলে পরীক্ষা নিরীক্ষা আসবে কিনা বলেন এমনকি আপনার রুজি রোজগারের মধ্যে হারাম হারার বাজ বিচার না করলে বেশি কামানো যাচ্ছে আর হারাম হারার মধ্যে চলতে হলে একটু কম কামাতে হয় একটু কম হয় আমার সাথের লোকজন ডবল ইনকাম হচ্ছে আমার অর্ধেক হচ্ছে তো এখন আমি লোভ সামলাতে পারি না কেমনি হবে আমাদের দেশে যারা ঘুষ খায় বেতন যদি হয় বিশ টাকা ঘুষ কত কত হাজার টাকা না পনেরো হাজার বিশ হাজার টাকাই হলো আর এইরকম লোকর হয়ে গেছে লক্ষ লক্ষ টাকা তার মাসে এগুলো দেখে তারা যদি সবর করে তাহলে কে আমাদের দিন সে কি পাবে বিনিময়ে আল্লাহর করছে আর যে হারামীকে এত মজার কোটি কোটি টাকা জোগাড় করলো সবগুলো চাপাই খাই যেতে তার জ্ঞাতি গোষ্ঠী যে খাবে খাবে কিন্তু সে মানুষের হক নষ্ট করে এগুলো করে গিয়েছিল এর দায়িত্ব কাকে নিতে হবে তাকে নিজে নিকে নিতে হবে তো আল্লাহ সাবধান করছেন এই সমস্ত বিষয়ে যে সব বুঝিয়ে দেওয়া হবে কাউকে জুলুম করা হবে না কাজে সাবধান আল্লাহ সঙ্গে দেখা করতে তোমাদের নিজেদের দুনিয়ার জিন্দিগিতে হালাল হারাম দিনই জিন্দিগি না সুযোগ সুবিধার জন্য দিন ইসলামের সঙ্গে কম্প্রোমাইজ করে অন্যদিকে চলে যাবে এগুলো খেয়ালে রেখো